সমাধানফত্লাহ রে অন্য পল السلام اي متى عرفت الله ربي طول وحل وحل وحيادي متى عرفت الله ربي السلام عليكم الله وبركاته الرحمن الرحيم. সম্মানিত শ্রোতা মন্ডলী আজকে আমরা তফসির করবো সুরায় মোহাম্মের সুরায় মুহাম্মদ নবী করিম সালামের মদিনার জীবনে নাজুল হয়েছে মদনী সুরা এতে আটত্রিশটি আয়াত রয়েছে আর এই সুরা নবী করিম সাল্লা সাল্লামের মদিনার প্রথম জীবনে নাজিল হয়েছে বদরের যুদ্ধ যে সংগঠিত হয়েছিল তার আগে নাজিল হয়েছে এর বিষয়বস্তু থেকে স্পষ্ট হয় আল্লাহাক রাব্বুল আলম এতে জিহাদ ফিসাবিল্লা কথা উল্লেখ করেছেন আর জিহাদে তোমাদের আচরণ তোমাদের বিরোধীদের সাথে কেমন হবে তার কথা আল্লাহফাক উল্লেখ করেছেন এই সুরার মৌলিক বিষয়বস্তু হচ্ছে যে মানুষ দুই ভাগে বিভক্ত কাফের যারা আল্লাহ পরকালকে অস্বীকার করে আম্বিয়া রুসুলগণকে অস্বীকার করে আল্লাহ পাক যা বিশ্বাস করতে বলেছেন তা বিশ্বাস করে না আল্লাহর দিন মানে না আল্লাহর দিন মোতাবেক জীবনযাপন করে না আর মমিন যারা বিশ্বাসী এবং সত্যিকার অর্থে মমিন যারা বিশ্বাসের সাথে সাথে সৎকর্মশীল ভালো কাজ করে মন্দ কাজ থেকে বেঁচে থাকে আর আল্লাহ পাক রব্দুল আলমিন অসৎ লোকদের জন্য কাফের জন্য অবাধের জন্য জাহান্নাম তৈরি করেছেন জাহান্নামের কথা আল্লাহাক সংক্ষেপে এই সুরাই উল্লেখ করেছেন মমিনদের জন্য সৎকর্মশীলদের জন্য আল্লাহিরুদের জন্য আল্লাহাক জান্নাত তৈরি করে রেখে জান্নাতের কিছু গুনাবরী আল্লাফাক বর্ণনা করেছেন এই সুরাই এই সুরাই আরও উল্লেখ করা হয়েছে মুনাফেকদের কথা যারা বাহ্যিক তাদের ইমান ইসলামের কথা প্রকাশ করে কিন্তু অন্তরে তাদের কুফরি লুকাই তৈরি হয়েছে আল্লাহাক আব্বুল আলমীর এরশাদ করছেন বিসমিল্লাহির রহমানির রহিম الذين كفروا وسدوا عن سبيل الله ضل اعمالهم করেছে যারা অস্বীকার করেছে অমান্য করেছে আল্লাহর একত্ব তৌহিদকে অস্বীকার করেছে পরকালকে অস্বীকার করেছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের করেছে কোরআনুল কারীমকে আল্লাহর কিতাব মানতে অস্বীকার করেছে যারা অস্বীকার করেছে وسدوا عن سبيل এবং আল্লাহর রাস্তায় চলতে বাধা সৃষ্টি করেছে নিজেরাও আল্লাহর রাস্তায় চলেনি আর অন্যরা যদি আল্লাহ রাস্তায় চলার জন্য সচেষ্ট হইত তাদের জন্য বাধা হয়ে দাঁড়াত যারা দুর্বলদের ওপর জুলম অত্যাচার চালাত বিশেষ করে এখানে প্রথম সারির কাফের আরব মুশ্রিকরা মক্কার মুশ্রিকরা তোর মুশ্রিকরা তাদের কথা উল্লেখ করা হয়েছে যে তারা নিজেরাও আল্লাহ রাস্তায় আসেনি আল্লাহ রাস্তায় অন্যরা চলতে চেয়েছিল তাদের জন্য বাধা হয়ে দাঁড়িয়েছিল আল্লাহ পাক বলছেন যারা কুফুরি করবে এবং আল্লাহ রাস্তায় বাধা সৃষ্টি করবে নিজেও চলবেন না আল্লাপাকের রাস্তায় অন্য চলতে দেবে না আদাল আমাদের কাজকর্ম ব্যর্থ হয়ে যাবে আল্লাপাক রব্বুল আলমিন তাদের কাজকর্মকে ব্যর্থ করে দেন কাজ বলতে কি বোঝানো হয়েছে তাফসিরকারদের দুটি বক্তব্য রয়েছে এই সম্পর্কে একটি বক্তব্য হচ্ছে দুনিয়ার করব। ইসলামের বিরোধিতাই মমিনদের বিরোধিতাই রসুলের বিরোধিতাই কোরআনের বিরোধিতাই দিন ইসলামের শত্রুতায় যে সব কর্মকাণ্ড করেছে সেগুলিকে আল্লাপাক ব্যর্থ করে দেন আর ব্যর্থ করে দিয়ে নবী মোহাম্মদ রসুল আল্লাহ সাল্লা সাল্লামকে আল্লাহ পাক মহাবিজয় দান করেছেন মাত্র তেইশ বছরের মধ্যে এই দুনিয়ার কাফেরদের ইসলামের বিরুদ্ধে অপপ্রয়াস এবং তাদের যে মেহনত একে আল্লাহ পাক ব্যর্থ করে দেন এ কথা উল্লেখ করেছেন দুনিয়ার কাজকর্ম বোঝানো হয়েছে আর একটি বক্তব্য হচ্ছে যে আল্লাহ পাক তাদের আমলকে নষ্ট করে দেন যারা কুফরি করবে আল্লাহর আস্তে বাধা সৃষ্টি করবে কুফরীর অবস্থায় যদি ভালো কাজও কিছু করে আল্লাপাক কুফরির অবস্থার আমল কবুল করেন না সুতরাং এইসব আমল ধ্বংস হয়ে যায় নষ্ট হয়ে যায় শিরকের অবস্থায় কোনো আমল কবুল হয় না যেমন একাধিক আয়াত বিষয়টি উল্লেখ আল্লাপাক করেছেন আঠারো জন আম্বিয়ার কথা আল্লাপাক সুরায় আন আমে বর্ণনা করার পরে বলছেন ওয়াল্লাহ আনহুমা কানুয়াম আলু তারা যদি সির করত নবীরাও যদি সির করত আল্লাহ বলছেন লাহাবেত আনু আমালুন। তাহলে তাদের আমল তাদের কর্ম বিনষ্ট হয়ে যেত ধ্বংস হয়ে যেত আল্লাহাক সৈয়দ উলরাই খাতামীন মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামকেও সম্বোধন করে বলছেন লাইন আশরাত্তান্না আমালু হে নবী তোমার পূর্বে যারা এসেছিল নবী হে তাদেরকেও ওই করা হয়েছে আর তোমাকে অহি করা হচ্ছে যে তুমিও যদি সির করো সিরকে লিপ্ত হও লাইয়াহবাতার না আমালুকা তাহলে তোমার আমল বিনষ্ট হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে কুফরির অবস্থায় সিরকের অবস্থায় আল্লাহ পরকালে ইমান নেই আর যদি ভালো কাজ করে অনেকে জনকল্যাণমূলক কাজ করে অভাবীদের উপকার করে যারা রোগী তাদের চিকিৎসা করে বিভিন্ন রকমের সাহায্য সহযোগিতা করে অথবা জনকল্যাণমূলক কাজ করে এগুলির ফল দুনিয়াতে কিছু পেয়ে যাবে কারণ আল্লাহ একেবারে বিনষ্ট করতে চান না সেজন্য দুনিয়াতে ইহ জগতে দিয়ে দিবেন পরকালে কিছু পাবে না তারপরে আল্লাপাক মমিনদের কথা উল্লেখ করেছেন কাফের আদম সন্তানের এক দল হলো যারা অস্বীকার করেছে কাফের আর আরেক দল হচ্ছে মমিন সৎকর্মশীল তাদের সম্পর্কে আল্লাহ বলছেন যারা বিশ্বাস করবে যারা ইমান নিয়ে আসবে ইমানের যে ছয়টি স্তম্ভ রয়েছে সেগুলি তার মধ্যে আছে তাতে কোনো রকমের সন্দেহ নেই এ হচ্ছে ইমান ইমান মানে শুধু জাতিগত মুসলিম হওয়া নয় যারা বিশ্বাস স্থাপন করবে আল্লাহবাক যা বিশ্বাস করতে বলেছেন ও আমেলুস আলিহাত আর তাদের অন্তরে যে বিশ্বাস আছে আল্লাহ পরকালে সেই জন্য তারা ভালো কাজগুলি করবে ও আমেলুস আলিহাত শুধু ওই মানের কথা আল্লাহফাক বলেন নাই ও আমানু বেমানুজল আলা মোহাম্মদ আর তারা বিশ্বাস করবে ওই গ্রন্থকে ওই কিতাবকে যা মোহাম্মদ সাল্লাহ আলী ইসাল্লামের ওপর নাজিল করা হয়েছে বিশেষভাবে কোরআনে করিমের কথা আল্লাহাক এখানে উল্লেখ করেছেন যে তারা বিশ্বাসী হবে বিশ্বাসী হয়ে তারা সৎকর্মশীল হবে আর বিশেষভাবে মোহাম্মদ সাল্লা সাল্লামের রুজা নাজিল হয়েছে এর দ্বারা দুটো কথা বোঝানো হয়েছে যে কোরআনে করিম মোহাম্মদ সাল্লাহি সাল্লামের রচিত নয় আল্লাহাক নাজিল করেছেন অব্যতীর্ণ হয়েছে কোরআন আল্লাহফাকের কিতাব দ্বিতীয় কথা বোঝানো হয়েছে যে কোরআন যখন মোহাম্মদ সাল্লা সাল্লামের নাজেল হয়েছে তো তিনি সাধারণ মানুষ না তিনি রসুল আব্দহু রাসুলও আল্লাহাকের বান্দা গোলামও এবং তার সাথে সাথে তিনি আল্লাহ ফাকের দূত রসুল সুতরাং কেউ যদি নবী মহম্মদ সাল্লাতে সন্দেহ করে তাহলে সে মুসলিম নয় মমিন নয় বিশ্বাসী নয় যদি কেউ আল কোরআনে অবিশ্বাস করে বা সন্দেহ পোষণ করে তাহলে সে মমিন মুসলিম নাই ওয়াহু আল হাক্কমের রব্বাহিম আর এই কিতাব যা মোহাম্মদ সাল্লা নাজেল হয়েছে সেটা হচ্ছে তাদের প্রতিপালকের পক্ষ থেকে চিরসত্য এটা হচ্ছে সত্য বাণী এতে কোন রকমের মিথ্যের অবকাশ নেই এতে অবাস্তব কোন কথা নেই এতে এমন কোনো কথা কাজ আদেশ নিষেধ নেই যাতে মানুষের অনিষ্ট হইতে পারে আল্লাহ আকরবুল্লা আলম বলছেন যে যারা ইমানদার হয়ে সৎকর্মশীল হবে নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের ওপর যা নাজেল হয়েছে তার প্রতি ইমান নিয়ে আসবে আর এটাই হচ্ছে চিরসত্য আল্লাহর পক্ষ থেকে আল্লাপদত্ত বিধান এই মোতাবেক প্রত্যেক মানুষকে জীবন জীবনযাপন করা আবশ্যক এই রকম যদি হয় কফ্ফারানিম তাহলে তাদের গোনাগুলিকে আল্লাহ পাক মোচন করে দেবে গোনাকে আল্লাহ পাক মুখারা স্পষ্ট বুঝা যায় যে ইমানদার লোকের ভুল ভুলভ্রান্তি হলে মাফ হয়ে যায় সাগিরা ছোটখাটো ভুলভ্রান্তি হলে মাফ হয়ে যায় সৎকর্মশীল যারা তাদের গোনা খাতা মাফ হয়ে যায় বড় গোনা যদি হয় কাবিরা গোনা তাহলে তার জন্য তবর শর্ত রয়েছে আল্লাহর দিকে ফিরে আসতে হবে আর সেই গোনহাকে বর্জন করতে হবে সেই গোনহার উপর অনতপ্ত হইতে হবে লজ্জিত হতে হবে আগামীর জন্য প্রতিজ্ঞা করতে হবে এগুলি হচ্ছে তর্ত মানুষের হকের সাথে সম্পর্কিত হয় তাহলে তার হক ফির দিতে হবে অথবা তার কাছ থেকে ক্ষমা নিয়ে নিতে হবে আল্লাহাকুলিকে আল্লাহাক মোচন করে দেবেন ও আস্লাহাবা আল্লাহম তাদের অবস্থার উন্নতি ঘটাবেন আল্লাহাক তাদের অবস্থার উন্নতি ঘটাবেন আল্লাহ বলেননি যে শুধু আখেরাতে ঘটাবেন আখেরত সামিল দুনিয়াও সামিল এই জন্য মমিন মানুষ অল্পতেই যতটা মানসিক শান্তি পায়, সেই শান্তি একজন অবিশ্বাসী কাফের অনেক পেও পায় না আজকে পৃথিবীতে যারা আল্লা পরকালে বিশ্বাসী নয় তাদের মধ্যে আত্মহত্যার ঘটনা বেশি তাদের মধ্যে মানসিক রোগ টেনশন বেশি আল্লাহ ফাকর্বল আমি কাফেরদের সম্পর্কে আবার বলছেন যে এটা এই জন্যই এটা অর্থাৎ আমি কাফেরদের আমলকে কর্মকে ব্যর্থ করেছি আর মম্মিদেরকে আমি সম্মানিত করি আমার পুরস্কার দিয়ে এই জন্য যে বেআা কাফারুত্তাবাউল বাতিল কারণ কাফেররা বাতিলের অনুসরণ করে ভ্রান্ত মতবাদ ভ্রান্ত বিশ্বাস ভ্রান্ত কর্ম ভ্রান্ত পথের প্রতীক তারা আমানুতাবাউল হাকবেহীম আর যারা মমিন বিশ্বাসী তারা তাদের প্রতিপালকের পক্ষ থেকে যা এসেছে সত্য তার অনুসরণ করে তাহলে মহমিন বিশ্বাসী সৎকর্মশীল সত্যের অনুসারী হকের অনুসারী ন্যায়ের অনুসারী অন্যায় করে না অন্যায় বলে না অবিচার করে না সুবিচার করে আর যারা অস্বীকারী তাদের আবার লাগাম কিসের আছে যা ইচ্ছা তাই বলে যা ইচ্ছা তাই করে যে কোনো রকমের পদক্ষেপ নিয়ে থাকে নাই হোক আর অন্যায় হোক কারণ তাদের কাছে কোনো বাধা নেই তাদের যে জবাবদাহি এই জবাবদেহি বলে কোনো চিন্তা নেই আল্লাহ পাক বলছেন কাজা আলহম এইভাবেই আল্লাহ পাক মানব জাতির জন্য দৃষ্টান্ত পেশ করে থাকেন বিভিন্ন ভঙ্গিমে আল্লাহ পাক মানুষকে উপদেশ দিয়েছেন যাতে মানুষরা সংশোধন করে এখানে অল্প সময়ের বিরতি দিয়ে আবার আমাদের তাফসিরের দিকে ফিরে আসব পথে তারা কারা প্রতিরাকাত কাজ চলাতে তো তাদের কথাই পড়ছি বাইরিল মগ্বে তবে কি ইচ্ছে করে অথবা জ্ঞানের ভুলে আমরা অনেকেই ছুটে চলেছি সেই অভিশব্দ এবং ভ্রান্তদের পথেই জানতে দেখুন পৃথিবী বাংলায় আমাদের আয়োজন যাদের পথে চলা যায় না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 डायल डॉक्टर जाकिर के डॉ नीच टी स्टूडेंट ऑफ इलामिक इंटरनैशनल स्कूल वरम व little wonders at their best bishoy <laughs> যে কাফেরদের বিরুদ্ধে তোমরা জিহাদ করবে আল্লাহ পাকবুল আলমিন এ আয়তে জেহাদ আল্লাপাকে রাস্তায় সশস্ত্র লড়াইয়ের কথা উল্লেখ করেছেন এই জেহাদের বেশ কিছু শর্ত রয়েছে জিহাদ নিঃসন্দেহে ফরজ ইসলামের একটি অনেক অলামারাই বলেছেন যে এটি হচ্ছে ষষ্ঠ ফরজ ইসলামের ষষ্ঠ ফরজ পাঁচটি ইসলামের স্তম্ভের পরে কালেমার শাহাদ দেওয়া পাঁচ অক্টো সলাদ তারপরে জাকাত তারপরে শ্যাম রোজা তারপরে হজ হজাৎ তারপরে ষষ্ঠ হচ্ছে জিহাদ হিসাবির কিন্তু প্রত্যেকটি এবারের জন্য শর্ত রয়েছে জাকাতের জন্য শর্ত রয়েছে আপনার সাধারণ মানুষ জানেন জাকাত অভাবীদের ওপর ফরজ নাই বছরে কয়েকবার ফরজ নাই তাহলে বেশ কিছু শর্ত রয়েছে এক বছর পুরা হইতে হবে টাকা পয়সার ওপর তারপরে আপনাকে সাহেবের নিসাব হইতে নিসাবালা ব্যক্তি হইতে হবে সর্বনিম্ন একটা পরিমাণে পৌঁছিতে হবে তাহলে জাকাত ফরজ হবে তাহলে জাকাত আল্লাহ ফরজ তার জন্য শর্ত রয়েছে কি নামাজের জন্য শর্ত রয়েছে নামাজের জন্য থাকতে হবে নামাজের জন্য নামাজ ফরজ হওয়ার জন্য শর্ত রয়েছে যে সাবালক হইতে হবে কিবলামুখী হইতে হবে এগুলো নামাজের পূর্ব শর্ত প্রত্যেক এবাদতের জন্য বেশ কিছু শর্ত রয়েছে সেই এবাদাত শুরু করার আগেই সেগুলিকে কমপ্লিট করতে হবে সেগুলি আপনার মধ্যে থাকতে হবে সেয়ামের জন্য শর্ত রয়েছে রোজার জন্য যে শেয়াম অসুস্থ ব্যক্তির ওপর ফরজ নয় মুসাফিরের ওপর ফরজ নাই তো ঠিক ওই রকমই জেহাদ ফিসাবল্লার জন্য শর্ত রয়েছে সেটা ফরজ হবে কিন্তু তার শর্ত রয়েছে তার একটি গুরুত্বপূর্ণ শর্ত যেই শর্তটিকে অনেকেই বুঝে না সাধারণ ভাবে যারা ইসলামকে বুঝে আর একটু কিছু শিখলেই এই জেহাদের নাম বলে থাকে আর জেহাদের অপব্যাখ্যা করে থাকে আর নিজেই বেরিয়ে পড়ে আর যাতে নিজেরও ক্ষতি করে নিজের পরিবার পরিজনেরও ক্ষতি করে নিজের উম্মাতেরও জাতিরও ক্ষতি করে দেশেরও ক্ষতি করে সব কিছুর ক্ষতি করে জেহাদ হিসাব ইল্লাহর প্রথম শর্ত হচ্ছে সশস্ত্র জেহাদের জন্য এক জেহাদ হচ্ছে অর্থ প্রচেষ্টা চালানো আপনি দিন ইসলামের সেবাই প্রচেষ্টা চালাবেন সেটা আপনার অন্ত থেকে অন্যায়ের প্রতিবাদ করে অন্যায়কারীদের ঘৃণা করে এবং শতলোকদেরকে ভালোবেসে আর তারপরে ভালো উপদেশ দিয়ে কথার দ্বারা অন্যায় সম্পর্কে আলোচনা করে মানুষকে সজাগ করে ইত্যাদি ইত্যাদি আর যখন সশস্ত্র জেহাদের বিষয় আসবে তখন নবিয়ে কারি সাল্লা সাল্লামের সহি হাদিস ইন্নাম আল ইমাম ও জন্না ইমাম যিনি শাসক তিনি হচ্ছেন ঢাল বর্ম বর্মস্বরূপ ওকা তালমি ওয়ারাহি তার পিছনে থেকে তার নেতৃত্বে সশস্ত্র লড়াই করতে হবে এমন না যে দু চারজন বা কিছু দু হাজার মানুষ কিছু ইসলাম সম্পর্কে জানল আল্লাহকে ভালোবাসে আখরেতকে ভালোবাসে আর জেহাদের ফর সম্পর্কে জানলো আর তারপর নিজেরাই বেরিয়ে গেল এর নাম জেহাদ নয় যেটা আজকাল মুসলিম সমাজে হচ্ছে জেহাদের জন্য শর্ত হচ্ছে যে নেতা হুকুম করবে কোন মুফতি সাহেব হুকুম করবে না কোন স্কলার হুকুম করবেন না কোন মৌলী সাহেব হুকুম করবেন না আর কোন সমাজের সাধারণ মালিক হুকুম করে দিবে যে চলো যখন তোমাদের যুদ্ধ বেঁধে যাবে বলেছেন আদু কখনো শত্রুর সাথে মুখোমুখি হওয়ার আকাঙ্ক্ষা করিও না যে এমনিতে যেখানে সেখানে শুরু হয়ে যাক মারামারি আর যুদ্ধ শুরু হয়েছে এটা কখনো আকাঙ্ক্ষা করবে না সারুল্লাহ আফি আল্লাহাকের কাছে সব সময় নিরাপত্তা কামনা করো কিন্তু যখন এই রকম অবস্থা তৈরি হয়ে যাবে যে এখন ফরজ হয়ে গেছে আর এই ফরজ হলে বাস্তবায়নের আদেশ দেবেন শাসক মুসলিম শাসক তার উপর ফরজ আর যখন তিনি ডাক দেবেন জামানাব ইয়ে করিমসাল্লাসলাম সাহাবাইকারদেরকে ডাক দিয়েছেন তিনি ছিলেন ইমামুল মুসলিমের শাসক প্রথম খালিফা বাকর সিদ্দিক রাজি আল্লাহ তালাহ ডাক দিয়েছেন তিনি ছিলেন তখন খলিফা শাসক এইভাবে প্রত্যেক খলিফা প্রত্যেক আমির প্রত্যেক শাসক ডাক দিয়েছেন সাধারণ আশার মুবাসার কেউ একা ডাক দিয়ে দেন খলিফা বসে আছেন কিছু বলছেন না দিয়ে এ দিয়ে দশজন সুসংবাদপ্রাপ্ত সাহাবীর কোন একজন বেরিয়ে গেলেন বিনা পরামর্শে বিনা নির্দেশ এইরকম কখনো তো করেন নাই আল্লাহক বলছেন যে কাফেরদের যখন সম্মুখীন হবি অর্থাৎ যুদ্ধে ময়দানে তোমাদেরকে নেমে পড়া যখন বাধ্য হবে ফাজারবার রেখাব তখন তোমরা ফাজারবার রেখাব কাফেরদের ঘাড়ে আঘাত আনো ঘাড়ে আঘাত আনতে বলেছেন যুদ্ধের আগে আয়াত নাজুল হয়েছে কাফেররা যে ১৩ বছরে জুলম অত্যাচার করেছে যখন জুলম অত্যাচার মক্কাই চলে তখন মুসলিমরা যেহেতু দুর্বল ছিল সেই সময় আল্লাহ অনুমতি দেননি বরং নিষেধ ছিল করিমের একটি আয়ত আরেকটি আয়তের তাফসির করে ব্যাখ্যা বিশ্লেষণ করে আরেক আয়তে আল্লাহাকে এরশাদ করছে আলমতার এর আল্লাহিন কিল আলহাম কুফফুয়াই দিয়ে হে নামি তুমি কি দেখো না ওই লোকদের দিকে যাদেরকে বলা হয়েছিল যে কুফফুয়াই দিগো তোমাদের হাতগুলিকে গুটিয়ে রাখো মানে হাত বাড়াবে না কোনো কাফের গায়ে হাত দেবে না আবু জাহালের গায়ে হাত দেবে না অধবা সাইবার গায়ে হাত দেবে না আবুল হাবের গায়ে হাত দেবে না ওকবাবিন ময়িতের হাত দেবে না নবী করিম সাল্লাহ ইসলামের কাঁধে বুড়ি চাপিয়ে দেওয়া হচ্ছে কেউ কি পারতো না যে রাতের অন্ধকারে একে মেরে দেবো আবু জাহালিয়া শহীদ করে দিচ্ছি অনুমতিমু ঐ লোকদের দেওয়া হচ্ছে পারমিশন দেওয়া হচ্ছে যাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছে কাফেররা যাদের বিরুদ্ধে লড়াই শুরু করা তাহলে ওরা শুরু করেছে সেই জন্য এখন অনুমতি দেওয়া হয়েছে বেয়ান্ন কেন এই অনুমতি দেওয়া হইল কারণ তোমাদের বড় জুল করা হয়েছে অত্যাচার করা হয়েছে প্রতিশোধ এখন গ্রহণ করতে হবে মদিনায়স প্রথম বড় যুদ্ধ বদরে সংঘটিত আল্লাহ আল্লাহবাবু বলছেন যে কাফেরদেরকে কি করবে তোমরা কাফারু যখন তোমরা কাফেরদের সাথে যুদ্ধের সম্মুখীন হবে তখন তোমরা তাদের ঘাড়ে আঘাত হানো ঘাড়ের ওপর আঘাত করলে সহজে তাকে প্রতিহত করা যাবে পরাস্ত করা যাবে আল্লাহাক এই নির্দেশ দিচ্ছেন হাত্তাই আসখান তোম এমনকি যখন তাদেরকে পূর্ণরূপে পরাস্ত করে নেবে যখন পূর্ণারূপে পরাস্ত করে নেবে এসখান মানে হচ্ছে রক্ত প্রবাহিত করে দেওয়া তাদের হত্যা করতে গিয়ে যখন পূর্ণরূপে পরাস্ত করে ফেলবে আল্লাহাক বলছেন ফাশুদ্দুল ওয়াসাকা তখন তোমরা মজবুত করে তাদের বেধে ফেলো অর্থাৎ তাদেরকে বন্দি করো আল্লাহাক বন্দি করতে বলছে সবগুলিকে হত্যা করতে না। এখন তারা স্যারেন্ডার করছে সুতরাং তাদেরকে বেধে ফেলো মজবুত করে বেধে নেওয়ার পরে বন্দি করার পরে এখন তোমাদেরকে আল্লাহাক এখতিয়ার দিচ্ছেন চয়েস দিচ্ছেন ফাইম নাম মান্নাম বন্দি করার পরে হয় তাদের ওপর অনগ্রহ করে বিনা কোনো বিনিময়ে ছেড়ে দাও ছেড়ে দাও যদি তাতেই কল্যাণ থাকে ওয়াইম মাফিদান অথবা তাদের কাছ থেকে মুক্তিপণ নিয়ে না। পয়সা নিয়ে নাও আর পয়সার বিনিময়ে ছেড়ে দাও তো আল্লাহ ফাকর রব্বুল আলমিন তিনটি অপসরের কথা এখানে উল্লেখ করেছেন তাদেরকে হত্যা করো আর তারপরে যখন তারা আত্মসমর্পণ করবে তখন তাদেরকে বন্দি করো বন্দি করার পরে হয় বিনা কোনো বিনিময়ে ছেড়ে দাও যদি তাতেই সার্থ যেমন ইকার করেছেন অনেক সময় অনেক কাফেরকে বিনা কোনো মুক্তিপণে ছেড়ে দিয়েছেন ওয়াইমা ফিদান আর না হলে মুক্তিপণ নিয়ে না যেমন বদরের সব বন্দী এসেছিল সত্তর জন তাদের কাছ থেকে মুক্তিপণ নেওয়া হয়েছিল কতক্ষণ পর্যন্ত এই যুদ্ধ চালিয়ে যাবে হাত্তা তাদাল হারবো আউজা রাহা যতক্ষণ পর্যন্ত যুদ্ধ তার বোঝা না নামিয়েছে এটা শাব্দিক অর্থ করলাম বোঝা নামিয়ে দেওয়া মানে হচ্ছে যতক্ষণ পর্যন্ত শত্রুপক্ষ আত্মসমর্পণ না করেছে শত্রুপক্ষ যতক্ষণ পর্যন্ত অস্ত্র সমর্পণ না করেছে অস্ত্র হাতে না তুলে দিয়েছে তোমাদের জালিকা এই জেহাদ কেন ফরজ করে অস্ত্র ধরা কেন ফরজ করলেন আল্লাহ চাইলে যে তোমরা মসজিদে নবীতে বসে থাকো ঘরে আল্লাহ করো তসবি তাহালিল করো আর নিজে আল্লাহাক জমিন ধসিয়ে দিয়ে ধ্বংস করে দিলেন বা আসমানি আজাব গজব দিয়ে ধ্বংস করি এটাই তো করতে পারতেন আল্লাহ ফাকরুল আলমী যে আল্লাহ ফেরেস্তা নামিতে পারছেন বোদরে হতে সে আল্লাহাক রবুল আলমিন কি এভাবে ধ্বংস করতে পারতেন না ধ্বংস করতে পারতেন যে এইভাবে আল্লাহ ইসলাম জাতিকে ডুবিয়ে ধ্বংস করেছেন ফেরাউন ফেরাউনের সেনাবাহিনীকে ডুবিয়ে ধ্বংস আল্লাহাক তো এরকম পারতেন যা লিখা এই যে হাত মেহনত পরিশ্রম করা প্রচেষ্টা চালানো দিন ইসলামের খেদমতে দীন ইসলামের প্রচার প্রসারে এটা আল্লাহ এই জন্য ফরজ করেছেন যে আল্লাহফাক তোমাদের পরীক্ষা করতে চান ওলা উল্লাহ আল্লাহ যদি না জিহাদ এই জন্য ফরজ করেছেন তোমাদের একে অপরের দ্বারা পরীক্ষা করতে চান এতেই পরীক্ষা রয়েছে যে হ্যাঁ আল্লাহ রাস্তায় কুরবানির জন্য ত্যাগ শিকার করার জন্য যান মালকে উৎসর্গ করার জন্য কে প্রস্তুত আর কে পিছপা হচ্ছেই যাতে মনাফিক স্পষ্ট হয়ে যায় বললাদা কোতিলফি সাবিল্লা শুনে রাখো যা আল্লাহর রাস্তায় নিহিত হবে আল্লাহাক রব্বুলাম রাস্তায় যাদেরকে হত্যা করা হবে যারা শহীদ হবে বললাদা কোতেলফি সাবিল্লা যারা আল্লাহাকের রাস্তায় নিহত হবে ফালা ইয়ুদুল্লা আলহম তাদের আমলগুলিকে আল্লাহ পাক কখনও নিষ্ফল করবেন না ব্যর্থ করবেন না আল্লাহ পাক তাদের আমলের অবশ্যই উত্তম প্রতিদান দেবেন তবে আল্লাহর রাস্তায় সেই সংগ্রাম হইতে হবে আল্লাহর রাস্তায় সে মেহনত পরিশ্রম হইতে হবে দুনিয়ার যদি কোনো গরজ থাকে তাহলে নবী কালামে যেমন হাদিস ওই রকমই হবে সাইয়াহদিহিম ওয়ায়ুসলেবা আলহম শীঘ্রই তাদেরকে পাক সঠিক পথে পরিচালিত করবেন ওয়ুসলেহবা আলহম আর তাদের অবস্থা সুন্দর করে দেবেন ভালো করে দেবেন ওয়াইদুল জাননাতে আল্লাফাহ আলহম আর আল্লাহ পাক এমন জান্নাতে তাদেরকে প্রবিষ্ট করবেন যা তাদেরকে জানিয়ে দিয়েছেন আর রাফা আল্লাহ সম্পর্কে রবীন্দ্রেই জানিয়ে দিয়েছেন জান্নাতের বিবরণ জান্নাতের বিশ্বাস আর জান্নাত আল্লাপাকের যে নিয়ামত রয়েছে জান্নাত কার জন্য জান্নাতে যাওয়ার জন্য কি কাজ কর্ম লাগবে ইত্যাদি আল্লাহাক জানিয়ে দিয়েছেন আল্লাহাকর এরসাদে মমিনা তোমরা যদি আল্লাহর সাহায্য করো মানে আল্লাহ দিনের সাহায্য করো তাহলে আল্লাহাক তোমাদের সাহায্য করবেন আর যারা কুফরি করেছে অস্বীকার করেছে তাদের জন্য ধ্বংস রয়েছে সর্বনাশ রয়েছে দুর্ভোগ রয়েছে আর আল্লাহ পাক তাদের আমলকে কাজকর্মকে ব্যর্থ করেছেন নিষ্ফল করেছেন বিনষ্ট করেছেন যাহালেকা বিয়ান্ন ক্যারি হুমা আল্লাহ কারণ এরা আল্লাহ পাক যা নাজেল করেছেন আল্লাহর কিতাব কোরআনী করিম তাকে তারা ঘৃণা করেছিল আহবাত আমল সেই জন্য আল্লাহ পাক তাদের আমলগুলিকে নষ্ট করে দিয়েছেন এখানে আমাদের সময় শেষ হয়েছে আল্লাহ ফকরবুল্লাহ আলম যেন কোরআনী করিম বুঝার তৌফিক দান করেন এবং কোরআনী জীবন গড়ার তৌফিক দান করেন কোরআনী করিম দিয়ে আমাদের সংস্কার করার তৌফিক দান করেন ফিতরা ফসাদ থেকে আল্লাহ ফখরবুল্লা আলমী যেন আমাদের বাচ্চা রাখের ওসলাল্লাহ নবীনা মহম্মদ ওয়লা আলী ওসাহেব রে কন শরু হোল শিও নাই তো আয়ে শু এ